This audio lecture is presented by www.islamicresearchacademy.com. Innal hamdalillah, <laughs> nahmaduhu wa nasta'inuhu wa nasta'ufiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi. Man yihdillahu falamudillalah, wa man wa man yudlil falamudiyalah. Wa ashadu an la ilaha illallahu wahdahu la sharika lah. واشهد ان محمدا عبده ورسوله او انصره بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا وبعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من সমস্ত প্রশংসা মোহনাল রবুল আলমিনের রাজ দরবারে নিবেদন করছি যিনি আমাদেরকে ইসলামের দিকে হদায়ত করেছেন আমাদেরকে একটি সুন্দর জীবন মরণ বিধান দিয়েছেন দুনিয়া আখেরাতের একটি জীবন ব্যবস্থা দিয়েছেন আমাদেরকে সুখী করার জন্যে আমাদেরকে দুঃখ বেদনা ব্যর্থতা শাস্তি এসব কিছু থেকে নিষ্কৃতি দেওয়ার জন্যে আমাদেরকে সফলতা দেওয়ার জন্য আমাদেরকে আমাদেরই কল্যাণে আমাদেরই উপকারে আমাদেরই নিজেদের জন্য কিছু সংগ্রহ করার উদ্দেশ্যে এই ইসলাম তিনি আমাদেরকে দান করেছেন ইসলামের স্তম্ভের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হলো সিয়াম, রমদান মাসের সিয়াম। ইমান সালাত এবং সিয়াম এই তিনটি স্তম্ভ এমন যে এখানে ধনী গরিবের কোনো পার্থক্য নেই সবাইকে সেটা পালন করতে হয় জাকাত আর হজ এমন দুটো স্তম্ভ যে এ দুটো ধনীদের সাথে সামর্থ্যবানদের সাথে সংশ্লিষ্ট কিন্তু সিয়াম ধনী গরিব সবার উপরে ফরজ প্রিয় মুসুলিয়ান এ কম কোরআনে করিমের দু নম্বর সৌরে আল বকারি নম্বর আয়াত থেকে একশো সাতাশি আয়াত পর্যন্ত আল্লাহ তারা বলেছেন আমানু যারা ইমান এনেছি যারা বেঈমান তাদের সাথে কথা নেই যারা ইমান নেই যে ইমান ইসলামকে স্বীকার করে না তার সাথে আল্লাহর এই বিধানের কোনো সম্পর্ক নেই যদি কেউ মনে করে যে হা আমি আল্লাহকে বিশ্বাস করি আমার জীবনে প্রয়োজন আছে পারবো না আল্লাহ ফ্লা যার ইমান আছে তার সাথে আমি বলছি লিখিত লিখিতভাবে ফরজ করে দেওয়া হয়েছে তোমাদের উপরে সিয়ামকে লিখিত ফরজ লেখা ছাড়া না শুধু যে তোমাদের উপরে ফরজ তোমাদের উপরে করা হয়েছে এটা নয় সিয়াম ছাড়া জীবন চলে না মানুষের হায়াত রোজা ব্যতীত সঠিকভাবে চলতে পারে না মানুষের শরীর সুস্থ থাকতে পারে না সিয়াম ব্যতীত বছরে একটি মাসে রোজা ব্যতীত মানুষ সুস্থ থাকতে পারে না এজন্যই জন্যই মানব ইতিহাসের শুরু থেকে তোমাদের পর্যন্ত এই সিয়ামের বিধান লিখিতভাবে ফরজ করা হয়েছে কোন যাতে তোমরা মোত্তাকি হতে পারো যাতে তোমরা যাহান নাম থেকে বেঁচে যেতে পারো যাতে তোমরা লাল লাকুন তাত্তাকুন রোগ ব্যাধি থেকে বেঁচে যেতে পারো যাতে তোমরা দেহের মধ্যে যত ক্ষতিকর আবর্জনা জমে থাকে সেগুলো থেকে বেছে যেতে পারো এক তাত্ত্বাকুণের মধ্যে হাজারো বিজ্ঞান প্রজ্ঞা আল্লাহ তালা বলে দিয়েছে যিনি শাহান শাহ রাধাধীরাজ তিনি কথা কম বলেন তার একটি কথার মধ্যে হাজারো কথা লুকিয়ে থাকে আমরা বলবো আল্লাহ শুরু করতে করতে শেষ হয়ে যাবে রমদান শুরু করার পরে দেখা যায় আফসোস লাগে আহা এই বুঝি শেষ হয়ে গেল সবাই মাত্র শুরু করলাম কিভাবে চলে গেল একটা মাস কোন ফাঁকে পার হয়ে গেল পেলাম না যেন পূর্ণময় দিনগুলো তা তাড়াতাড়ি শেষ হয়ে যায় বলে মানুষের অনুভূতিতে থাকে ফামান কুমারিদন তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে হওয়ালা সাফার মুসাফিদ থাকে আল্লাহ তো দয়াময় তোমাদের অসুস্থতা তোমাদের সফরের কষ্ট তিনি জানেন এই জন্য ফাইদা তো মিনা ইয়িন যে কয়টি দিন তোমরা রোগ অথবা সফরের কারণে রোজা রাখনি অন্য সময়ে গনে গনে সে কয়টি রোজা রেখে দেবে স্কিন আর যারা বৃদ্ধ বৃদ্ধা প্রচন্ড বার্ধক্যের দুর্বলতায় আক্রান্ত অথবা এমন রোগ যে আর ভালো হওয়ার আশা নেই একটি রোজা রাখতে গেলে শরীরে এনার্জি ফুল ব্যয় হয়ে যাবে সে যে বেঁচে থাকবে সে এনার্জি আর থাকবে না এই এই ধরনের লোক যদি হও তোমরা কেউ তাহলে মুক্তিপণ দেবে সেটা হলো একজন মেসিনকে এক বেলা পেট ভরিয়ে খাবার দেবে কমান ততু আল্লাহ কেউ যদি আরো বেশি দেয় এক বেলা জায়গায় দুবেলা খাওয়ায় সেটা আরো ভালো কিন্তু ফরজ হলো এক বেলা রোজা যদি রাখো সেটা তোমাদের জন্য ভালো এর মধ্যে কল্যাণ আছে তবে রোজার মধ্যে কি বিজ্ঞান আছে কি ভালো লুকি আছে দিন দুনিয়ার কি সম্পদ সুখ শান্তি আনন্দ চিত্তবিরোধন বিনোদন এর ভিতরে লুকি আছে সবাই বুঝবে না ইনকুুন তুম তালেমন এটা বুঝতে জ্ঞান বিজ্ঞানের প্রয়োজন মূর্খ হলে বুঝবে না মাস। শাহরু রাজি এই কোরআন নাজিল করা হয়েছে মানব জাতিকে গাইডলাইন দেওয়ার জন্যে কিভাবে চলবে এখানে হায়ান জানোয়ারের মতো চললেই তার চলবে না তার একটা গাইড বুক দরকার সে গাইড বুকটি এর আমাদ মাসেই সমগ্র অবতীর্ণ করা হয়েছেডির স্পষ্ট দলিল এই কিতাবে বায়ান করা আছে কোন সমস্যায় কি করবে দলিল সহ উল্লেখ করা আছে কোনটা সত্য কোনটা মিথ্যা কে সত্য কে মিথ্যা কে হক কে বাতিল কে ভিন কে কাফির কে মুসলিম কে অমুসলিম কোনটা কল্যাণ কোনটা অকল্যাণ কোনটা সুখ কোনটা দুঃখ কোনটা আনন্দ কোনটা বেদনা কোনটা সফলতা কোনটা ব্যর্থতা কে মাহবুদ আর কে গোলাম এই সব বিষয় পার্থক্য বুঝতে চাও এই কোরআন খোল কোরআন বলে দেবে কোনটা কি জিনিস কোরআন ছাড়া বুঝবে না মাহবুদকে এটাই তো চিনবে না গোলামের মাহবুদ বানিয়ে পৃথিবীর অধিকাংশ মানুষই পৃথিবীর প্রতি এক হাজার মানুষের নয়শো জন বান্দার মাহবুদের পার্থক্য জানেনি গোলামার মনীবের পার্থক্য জানেনি কোরআন না পড়ার কারণে কোরআন না বুঝার কারণে আল্লাহর দাসানুদাসকে মাহবুদ বানিয়ে মনীপ বানিয়ে পুজো করে কবরে গিয়েছিল জাহান নামে হয়েছে এই পার্থক্যটা জানবে না পার্থক্য জানতে হলে কোরআন ওল ফরক শাহরফ আলিয়া সমস যেই প্রত্যক্ষ করবে চাঁদ প্রত্যক্ষ করবে রোজা রাখবে ফরজ তোমাদের উপরে আবার আল্লাহ বলছেন ওমান কান আমি নাফার যে অসুস্থ অথবা মুসাহাফির ফাইদে তুমিনাইখর অন্যদিন গুনে গুনে সেই রোজাগুলো রাখবে একসাথে অথবা ভিন্ন ভিন্ন টাইমে দশটি রোজা ভাঙলে দশটি রোজা রেখে দাও একসাথে দশটি রাখো বা দশ মাসে দশটি রাখো কোনো আপত্তি নেই ইরিদুল্লাহ হবে কুমল ইউস আল্লাহ চান তোমাদের জন্য সহজ বিধি বিধান ওলা ইউরিদ হবে কুমল ওস আল্লাহ তোমাদেরকে কঠিন কোনো বিধানে জড়াতে চান না ইসলাম পুরোটাই সহজ খুব সহজ বছরে একটি মাস রোজা আমাদেরই প্রয়োজনে ফাঁকা আছে একশো টাকায় মাত্র আড়াই টাকা জাকাত তাও বছরে একবার ধনী হলে হজ ফরজ সারা জীবনে একবার এর চেয়ে সহজ কি আছে আল্লাহু আকবর আল্লাহাম আল্লাহর শ্রেষ্ঠত্ব মাহাত্ম বড়ত্ব ঘোষণা করবে আল্লাহ যে সবচেয়ে বড় এটা ঘোষণা করবে আল্লাহ সে বড় কে আছে তোমরা তো হয়তো এখন বিজ্ঞানের যুগে মনে করছো একশো কোটি দুশো কোটি মহাকাশে আমরা আবিষ্কার করেছি। এক একটা গ্যালাক্সিতে দশ হাজার কোটি থেকে ত্রিশ হাজার কোটি তারকা সূর্য আছে কত বিশাল জগৎ আমরা আবিষ্কার করেছি কিন্তু আল্লাহ যে তোমাদের আবিষ্কৃত জগতের চেয়ে আরো অনন্ত বড় সে তাকবীর মাটির বাস করি একটি ধুলিকোনা আবার সাতটি মহাকাশ তার উপরে আছে আল্লাহর কুরসি পা রাখার জায়গা শুধু পাটা রাখার জায়গা তোমরা তো আকাশের বড়ত্ব দেখেই নিয়ে কি ভাববে তাহলে আল্লাহর আল্লাহর কুরসিতে যদি আসমান জমিন পুরোটাই রাখা হয় তোমাদের বিশ হাজার কোটি আলোক বর্ষ বৃষ্টি সম্পন্ন এই মহাবিশ্বকে রাখা হয় ছোট্ট মনে হবে নবীজি বলছেন আল্লাহ থাকেন না জমিনের উপরে ষাটটা আকাশ মহাবিশ্ব এখানেও নেই তিনি তারপর যে কুর্সি সেখানেও নয় কুর্সির উপরে হলো আল বাহার সাগর। মহাসাগর যার নিচ থেকে উপরে পৌঁছতে পাঁচশো বছর লাগে কোন পাঁচশো বছর ও তোমাদের দুনিয়ার এক হাজার বছরে আল্লাহর ওখানে একদিন হয় যে দিন এক হাজার বছরের সমান এই রকম দিনের পাঁচশো বছর লাগবে ওই মহাসাগরটা পার হতে সেই মহাসাগরের উপরে আল্লাহর আর্স সে আর্সেও আল্লাহ নন ওখানে আর সু হল আয়াত ৬৫ হাজার বছর যে বছরের প্রতিদিন এক হাজার বছরের সমান তিন লক্ষ ৬৫ হাজার বছর লাগবে আল্লাহর আরসটা যে মহাসাগর উপরে আছে তার উপরে আরস সে আর কুরসিকে রাখা হয় যে কুরসি কত বিশাল যেখানে পয়সার মতো মনে হবে সেই কুরসি আর একটা মরুভূমিতে ছোট্ট একটা ছুড়ি হাতে দেয়া চুড়ি লোহার রিং ফেলে রাখলে বিশাল মরুভূমিতে একটা রিং ছুড়ি ফেলে রাখলে যত ক্ষুদ্র মনে হবে আর সে বিশালতার তুলনায় কুরসিটা এত ছোট সেই আর মধ্যে আল্লাহ নন সেই তোমরা এখন বিজ্ঞানীরা যাচ্ছ কি বিশাল তোমাদের ব্রেনে কুলায় না এই তোমাদের এই বিশাল পৃথিবী মহাবিশ্ব যদি আল্লাহর হাতের তালুতে সাতটা আসমান রাখা হয় কাকার দ্বারা তিনশা বাড়া সাতটা সরিষার দানার মতো মনে হয় এখন এই সরিষার দানা বিজ্ঞানীরা তোমরা কি বুঝবা আল্লাহকে সব সরিষার দানা বিজ্ঞানীবন ইউনিভার্সিটিতে তারপরে কত এগুলিতে এ সরিষার দানা নিয়েই ব্যস্ত আছো আল্লাহরের মরম বুঝলেনা তিনি কত বড় বলে তুক আল্লাহ আল্লাহ যে হেদায়ত করেছেন আল্লাহ যে কত বড় মুসলিমরা কিসের দুনিয়া সব। হুসনা, তারই রয়েছে আল্লাহরই রয়েছে পরম সুন্দর নাম সমূহ ফাদুহা সেগুলো নিয়ে আল্লাহকে ডাকো বলো আল্লাহ কুমত করুন রমাদানের রমাদ তোমাদের জন্য ফরজ আমি করেছি দুঃখের বিষয়ালা বলছেন বান্দারা যখন আমার সম্পর্কে তোমাকে প্রশ্ন করে আমি তো কাছেই আমি খুব কাছে এত দূরে এই জমিন তার উপরে সাতাকাশ তার উপরে কুর্সি তার উপরে মহাসাগর তার উপরে আর্স তার উপরে আমি এত এত নিরঙ্কুশ অনন্তসীম উপর থেকে আমি এতটা তোমাকে দেখি আর শুনি জানি যেমনটা তোমার মিন হামিল হরিদ তোমার জীবনশীলার কাছে বসে থাকলে যেমনটা তোমাকে জানতাম বুঝতাম এত দূর থেকে সেরকম বুঝি তোমাকে তোমরা এই জমিন থেকে এত দূর থেকে আমাকে যখন ডাকো আমি তো ডাকে সাড়া দিই তোমাদেরকে একটু মন ডাকে নাড়া দাও আমি যা বলি সে ডাকে সাড়া দাও বলি ইউ মিনুবি আমার প্রতি ইমান বিশ্বাস রাখো তোমাদেরই তো মনে বামি আমার ন্যায়ামত কে খাবে এই অনন্ত অসীম ন্যায়ামত রাজি এ খাদ্য ভান্ডার এই সস্বাদু সমস্ত সঠিক লাইফ স্টাইলটা পেয়ে যাবে প্রিয় ভাইরা তারপরে আল্লাহ বলেছেন ওহেলাল দিনের বেলায় স্বামী স্ত্রীরা তোমরা তোমার দূরে দূরে থাকবা একে অপরের সাথে কোনো দেয়া নেয়া করবে না কিন্তু রাতের বেলায় বৈধ করা হয়েছে এক সময় সেটা অবৈধ ছিল রমজান মাসে স্ত্রীদের পোশাক পোশাককে আরেকটা পোশাক থেকে আল্লাহ তালা দীর্ঘ সময় বিচ্ছিন্ন রাখেননি অল্প সময় ফালু হুন্না গুমা কেতা বললো তোমরা রাতের বেলা তোমাদের স্ত্রীদের সাথে তোমরা থাকতে পারো খাও পান করো সাদা রেখা রাতের কালো রেখা থেকে প্রস্ফুরিত হওয়া পর্যন্ত সবে সাদিক হয়ে গেল স্টপ এটি আল্লাহ রেখা এগুলো লঙ্ঘন করোনা আল্লা আল্লাহ এইভাবেই তার নিদর্শনগুলো বায়ান করেন যাতে মানুষেরা মোত্তা হতে পারে ক্ষতি থেকে বাঁচতে পারে ধ্বংস থেকে রক্ষা সিয়াম কি আপনারা রাখবেন না ইনশাল রাখবেন সিয়াম আমাদের জন্য আল্লাহ সিয়ামে আল্লাহ যে বলছেন এর ভিতরে সব বিজ্ঞান একটা কথা আটলান্টিক মহাসাগরের সমান শুধু তত্ত্বটা আমাদের দেহে যে ভিটামিনগুলো সংরক্ষিত থাকে অ্যামাইনো অ্যাসিড প্রাণরস জীবন প্রাণ বেঁচে থাকে যেই উপাদানের মাধ্যমে এগুলির মেয়াদ হলো এক বছর এক বছর পার হলে ডেট ফেল এজন্য এক বছরের মধ্যে ব্যবহার করে ফেলতে হবে না হলে ক্ষতি হবে এজন্য আল্লাহ এক বছরে একবার তিরিশ দিন দেহের জমানো ভিটামিন এবিডি ইত্যাদি বহু বহু প্রকারের অ্যামাইনো অ্যাসিড প্রাণরস এগুলি যাতে ইউজ করে ফেলতে পারি এই জন্য বছরে একবার ৩০ দিনের উনত্রিশ দিনের একটা পর্ব দিয়েছেন যে এগুলি ইউজ করে শেষ করে সমাল শাস থেকে আবার নতুন করে জমাবে নাহলে ক্ষতিগ্রস্ত হবে এখন বিজ্ঞানীরা তাত্ত্বাকুনের গবেষণা করে এটা বের করেছেন যে সিয়ামের মাধ্যমে যখন খাদ্য বন্ধ হয়ে যায় তখন দেহ প্রথমে গ্লুকোজগুলোও খেয়ে শেষ করে আর শরীরকে তো বাঁচতে হবে গ্লুকোজগুলো সে জ্বালায় গ্লুকোজ শেষ এবার চর্বিগুলি জ্বালায় চর্বিগুলি জ্বালাতে জ্বালাতে এর মাধ্যমেই যত রকমের অ্যামাইনো অ্যাসিড ভিটামিন যা আছে শরীরে এগুলি সব জ্বলে পড়ে আপনার ভান্ডার খালি হয়ে গেলো মেয়াদ উত্তীর্ণ কোনো খাবার আর শরীরে থাকলো না তীর্ণ খাবার শরীরে আপনি রাখলে আপনারই ক্ষতি হবে আল্লাহর ক্ষতি হবে না ঠিক নয় কি জিনিস ইউরোপিয়ান বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছেন সিয়ামের উপকারিতা গবেষণা করে বের করেছেন একটি রোজা শরীরে জমা হওয়া দশ দিনের আবর্জনা প্রয়োজন বিভিন্ন বিষ রোজায় ওগুলি বেরিয়ে যায়। রোজা রাখলে দশ দিনের আবর্জনা থেকে শরীর মুক্ত হয় পরিচ্ছন্ন থেকে শরীরটা মুক্ত হয় আরো তো কিছুদিন দরকার ইসলাম যে কি জ্ঞান কি বিজ্ঞানের ধর্ম এই জন্য বলেছেন মনস আমার রমাদান যে ব্যক্তি রমাদানের এই ৩০ দিন রোজা রাখে সুম হাত আবার সা মাসের আরও ৬ দিন রাখে তাহলে সারা বছরের রোজা হয়ে গেল সারা বছরের সোয়াবো হয়ে গেল সারা বছরে আবর্জনা শরীর থেকে বের হয়ে গেল চান্দ্র মাস তিনশো ষাট দিনে হয় তাহলে ছয়ত্রিশ দিনে দিন ষাট দিন সমান সমান ১০ দিনের প্রয়োজন এই যে এখন এত ফরমালিন খাচ্ছেন এত কার্বোহাইড্রেট খাচ্ছেন এত বিষাক্ত জিনিস খাচ্ছেন বায়ুমন্ডল থেকে আবর্জনা আবর্জনা থেকে আপনাকে সাফ করার জন্য রাব্বানি উদ্যোগ আল্লাহর ব্যবস্থাপনা প্রিয় ভাই আজকাল অনেকে মনে করেন ইসলাম মোল্লা ধর্ম খুঁজুরে আর কি বুঝে আমার অত অত বেশি বোঝা লাগবে না আমার বাগানে কমলা আছে আপেল আছে নাশপাতি আছে কাঁঠাল আছে আম আছে হাড়িবাঙ্গা আম আছে লিচু আছে আমি খাচ্ছি সরি সুস্থ থাকছে আমি কিছু জানা তো দরকার নাই আর তোমার বাগানে এগুলো কিছুই নেই তুমি খালি বাজার থেকে যত মানুষের বানানো ব্যাকডেটেড ভেজাল দুনিয়ার যত রকমের অপদার্থ খাদ্য কিনে খাও কিনে তুমি খুব বুঝো কিন্তু বুঝে না আপনি তুমি তো খাচ্ছো সব ভেজাল তোমার কাছে সদ্য কিছু নাই আর আমি জানি না কিন্তু সব রব্বানি খাবার এই সালা আমি কিছু বুঝিয়ার আর না বুঝি কি কল্যাণ যে আমাকে দেবে আমার কি বুঝিয়ার বুঝি আর না ধন আমাকে পাইয়ে দেবে আমার এই ইমান আমার এই কোরআন সুহানাল্লাহ আমার এই তসবির এই জিকির এই হজ একজন মুসলিম সে রিক্সা চালক রিক্সা চালক হোক সে একেবারে কিছু জানে না পৃথিবীর তারপর সুফানকে আপনারা ভয় পাবেন না মনে করবে না যে এটা মোল্লা মুন্সির বানানো গল্প এটি আল্লাহর আমি কিন্তু আয়াতগুলের জন্য সম্পূর্ণ ব্যাখ্যা করে দিয়েছি দুই নম্বর সুরালার একশো থেকে একশো সাতাশি আয় পর্যন্ত পুরোটাই পড়িয়ে ব্যাখ্যা করে দিয়েছে আপনারা পালন করি ব্যাংক রোজা রাখে ছয় মাস প্রায়। মাটির নিচে ৬ মাস বা ছাড়া বৃষ্টি হইলে করতে যে বের হয় দেখেন যে হলুদ হলুদ হলুদ আবরণের কতগুলো ব্যাংক এগুলি ছয় মাস রোজা রাখছে মাটির নিচে তিন মাস রোজা রাখে রোজা ছাড়া কোনো সৃষ্টি বাঁচতে পারে না রোজা হল সৃষ্টির জীবন প্রক্রিয়া এটা রাখতেই হবে আপনাকে তুমি মাসে না রোজা রাখে প্রজাপতি তৈরি হয় যে সিস্টেমে পাট যেই একগুলো কীট হয় পশুওয়ালা এগুলো এক জায়গায় কোনো প্রাচীরে নিজেকে আটকে রাখে আটকে রেখে তারপরে একটা রাসায়নিক উপাদান দিয়ে উপাদানের ভেতরে সে ঘেরাও হয়ে যায় এরপরে মাস খানিক সে রোজা এরপরে আসতে তার ডানা গজায় এক সময় কি সুন্দর হয়ে আকাশে উড়ে হয়। যারা ইসলামের শিয়ামের খোঁজ পেয়েছে তারা তো শিয়াম পালন করা শুরু করেছে কিন্তু জ্ঞান বিজ্ঞান গবেষণা করতে করতে এমনি বর্তমান বিজ্ঞানীরা একটা মেডিকেল সিয়াম মেডিকেল রোজা তারা আবিষ্কার করেছেন মেডিকেল রোজা ইসলামিক রোজা আর মেডিকেল রোজায় পার্থক্যইল কি মেডিকেল রোজা শুরু হবে সকাল থেকেই শেষ হবে একদম সূর্যাস্তের সময় এবং কিছুই খেতে পারবে না একান্ত সে যে পিপাশায় কাতর হয়ে মরে যাওয়ার উপক্রম হয় একটু পানি পান করবে তো সেটা তো ইসলামী অবৈধ কারণ জীবন যদি চলে যায় এরকম উপক্রম হয় তখন তো তার রোজার বিধান থাকে না যান বাঁচানোর তাকে তখন ব্যবস্থা নিতে হয় এই মুসাফিরের কষ্টের কারণে রোজারকম আপাতত মহকুব আছে একজন গর্ভবতী মা একজন দুগ্ধদানকারিনী মা তাদেরটা আপাতত স্থগিত থাকে পরে তারা রাখবে এখন মেডিকেল রোজার মধ্যে তারা রোজা শেষে আমাদের ইফতারে মতো তারা ইফতার করে এক গ্লাস দুধ দুধের কথা তো হাদিসে এসছে আমাদের ইফতারে মাসকাতে লাবান কিছু দুধ দিয়ে তোমরা ইফতার করতে পারো হাদিস তারা এক গ্লাস দুধ খায় বা একটু জুস খায় একশো গ্রাম পরিমাণ বিভিন্ন বস্তু বা মাছ তারা খায় কিছু ফলমূল খায় ঠিক নবী সাল্লু সাল্লাম ইসলামিক রোজার মধ্যে এটাই তো করতেন সাতটা খেজুর খেতেন ইফতারের মধ্যে সাতটা খেজুর শুকনো এটা না পেলে ষাটটা তাজা খেজুর খেতেন সেটা না পেলে পানি পান করতেন এক গ্লাস পানি পান করতেন দেখুন গবেষণা হয়েছে কেন রোজা এর থেকে লম্বা হবে না সর্বোচ্চ ইসলামে আমরা রোজা পাই চল্লিশ দিন পর্যন্ত এক নাগারে মুসা সালাম তুর পায়ে যখন তাওনাথ কিতাব আনতে গিয়েছিলেন রোজাদাররা গবেষণা যেকোনো রোজাদার বেরোজদারের চেয়ে বেশি বুদ্ধিমান এমন তার মেধা প্রতিভা বেশি বেশি চালাক হয় আর কোরআন তো চালাক হওয়া ছাড়া বুদ্ধিমান হওয়া আপনি কি বুঝবেন এই জন্য বুদ্ধি বাড়াবার জন্যই প্যাট পেট খালি করে দাও পেটে যত খাদ্য থাকবে হাটের উভিরে তত প্রেশার থাকে আর হাটে যত প্রেশার থাকবে হাট খুব কষ্টে থাকে রিল্যাক্স মুডে থাকে না আর পেটে যখন খাদ্য থাকে না হার্ট মুক্ত কোনো প্রেশার নাই তার উপরে প্রেশার মুক্ত অবস্থা রিলাক্স মুডে হাট যখন থাকে তখন সে যেভাবে বুঝে তার নিজের কাজ করতে পারে বড়া পেটে ওটা পারে না এই জন্য মুসাল্লামের রোজা আমরা পাই তিরিশ মেসোয়াক করে ফেলেছিলেন ওই জন্য আল্লাহ আরো দশ দিন ওনাকে ওই সময় নিষেধ ছিল ওইটা আমাদের রোজার মধ্যে মেসোয়াক যায় সমস্যা নেই যাই যে যেকোনো কারণে হোক আল্লাহ তালা সালামকে আরও দশ দিন রোজা আতমাম না হবে আশরিন আমি তাকে ওই কে আরো পরিপূর্ণতা দিয়েছি আরও দশ রোজা বাড়িয়ে একত্রিশ থেকে চল্লিশ দিন এর বেশি হলে ক্ষতি হবে এটা ইসলাম এটা আপনার দিন আপনি জ্ঞানের জমিদার আপনার আপনি বিজ্ঞানের মহারাজ আপনি মহাবিজ্ঞানী আপনি শুধু আমল করুন কি বলে সেদিকে এই সিয়ামের মধ্যে আল্লাহ আমি কিছু বর্তমান জ্ঞান বিজ্ঞানের ভাষায় কথা বললাম যেহেতু আপনারা বর্তমান প্রজন্ম আপনাদের এগুলো দ্বারা বুঝটা বেশি খুলবেশ বছর থেকে যেগুলো কমন কমন বক্তব্য যেটা পালন করো আর সুস্থ থাকো সিয়াম পালন করো আর সুস্থ থাকো কি কথা জাকাতুল আর বডি জাকাত হলো সিয়াম একশো টাকার জাকাত এক বছর পার হলে জাকাত দিলে আড়াই টাকা কমে ঠিক নয় কি আবার ওষুধ যদি দেই ফসলের জাকাত দিলে ১০ ভাগের এক ভাগ দিতে হয় দশ মনে এক মন কমে বিশ ভাগের এক ভাগ দিলে বিশ মনে এক মন কমবে জাকাত দিলে কিছু তো মাইনাস হতে হবে এখন যে ভাই বোনদের রমজান আসলে শরীরের ওজন মাইনাস না হয় আর প্লাস হয় ওজন বেড়ে যায় কি জাকাত দিলেন আপনি জাকাত দেওয়ার পরে যদি দেখা যায় একশো টাকা জাকাত দিয়ে এখন একশো একশো টাকা আপনার পকেটে বা একশো পাঁচ টাকার পকেটে তো জাকাত করে দিলেন আপনি জাকাতো দে দিলে তো একটু কমবে কমতে হবে বডির ওজন একটু কমতে হবে এই কমার মধ্যে আপনার বৃদ্ধি এই কমার মধ্যে আপনার শান্তি এই এত বেশি খাবেন না খাবেন কিন্তু সীমানা ঠিক রেখে আল্লাহ তালা আমাদের তো অফিক দান করুন সময় পুড়িয়ে গেছে এই আমি আলম্বা করছি না ইনশাআল্লাহ আগামী জুমাতেও আমাদের ডক্টর মঞ্জুর ভাই আপনাদেরকে বা অন্য সময় তিনি আপনাদের দশ দেবেন ফেক সিয়ামের উপরে রোজার যে জ্ঞান বিজ্ঞান আছে কি হেকমা আছে কি মাসালাই মাসালা মাসাইল আছে খোদ্ভা হবে বক্তৃতা হবে ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আপনারা জানবেন আল্লাহ তালা আমাদেরকে সব কিছু জানার আমাদের জরুরি বিষয়গুলো জানার তৌফিক দান করুন aku luqaw li hadza wa astaghfirullah li wa lakum fastaghfiruh wa tubu ilayhi innahu huwal ghafurur rahim والذكرون والرحابون auparavant au'udhu billahi minash shaytanir rajim bismillahir rahmanir rahim inna allaha wa malaikatahu yussalluna alan nabi ya ayyuhalladhina amanu sallu alayhi wa sallimu taslima allahumma salli wa sallim wa barik ala আল্লাহর বান্ধাগণ আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয় করে রোজা রাখুন পালন করুন আপনি এটা মনে করবেন না। আমি গরিবের কাজ আমার খামারের কোনো অভাব নেই আমি কেন কোন দুঃখে রোজা রাখতে যাব আপনি যদি এক মাসে রোজা রাখতে অপছন্দ করেন আল্লাহ আপনাকে বারো মাসে রোজা রাখিয়ে দিতে পারে না শুধু বারো মাস নয় মৃত্যুর দিন পর্যন্ত জীবনশীল্লা আপনার রোজার মধ্যে কেটে যেতে পারে বহু মানুষ দেখেছি এখন তিনি এক সময় হয়তো রোজা রাখতেন না এখন প্রতিদিন রোজা রাখতে হয় কারণ আমরা জানি রোজা রক্তের মধ্যে সুগারকে নিয়ন্ত্রণ করে দেয় রাতের তারাবি ব্লাড সুগারকে কমিয়ে দেয় যারা এগুলো করেন না বলগাহীনভাবে চলতে থাকেন এক সময় সুগার বেড়ে গিয়ে ডায়াবেটিসে আক্রান্ত হয়ে যান আর ডায়াবেটিস যত ভয়াবহ হয় ততই খাদ্য কমতে থাকে মাইনাস হতে থাকে গোস্ত খেলে এক টুকরো কলা খেলে অর্ধেক মাছ খেলে এক দুই পিস এর বেশি কিছু না আর জাউ খেলে তো সবচেয়ে ভালো শেষ পর্যন্ত সারা মাছ খেয়ে দেখলেন তিনশো টাকার খেয়ে খেলাম এটা তো ইফতারি এটা তো রোজাই হলো মানে একজন একজন রোজাদার কিন্তু ইফতারে আরো ভালো খায় তো কেউ যদি আপনি আর কি করবেন এজন্য আল্লাহ বলেছেন লা আল্লাহ আমি সিয়াম ফরজ করেছি সিয়াম রোজা রাখো কোন যুক্তি তোর যেও না যুক্তি দিও না আমার কাছে আমার বিরুদ্ধে একজন যুক্তি দিয়ে এমন ঠোকা ঠোকছে সেই ঠক থেকে সারা জীবনের উদ্ধার পাবে না যুক্তি দি এমন ঠকা ঠকছে এমন মাল এমন বিদায়িত হয়েছে একেবারে বাপ দাদা চোদ্দ গোষ্ঠী জাহার নামে পর্যন্ত আর বাঁচার কোনো উপায় নেই যুক্তি দেবেন না জ্ঞানী আল্লাহ থেকে প্রাপ্ত আমাদের আছে আমাদের দায়িত্ব হল দুইশো পঁচাশি আর মানলাম এটাতে আপনি নিরাপদ থাকবেন আল্লাহ আমাদের তহফিক দান করুন আল্লাহ আমাদের সবাইকে মাফ করেন আমাদের মা বাবাকে মাফ করে দিন আমাদের জীবিত সকল মমেন মুসলিম মুসলিমাকে মাফ করে দিন। আমাদের সবাইকে শ্যাম পালন করা যাদের উপরে ফরজ হয়েছে সবাইকে পালন করার তৌফিক দান করেন পাঁচ তো সালাদ পড়ার তৌফিক দান করেন আল্লাহ আমাদের বাংলাদেশকে রহমত করেন বাংলাদেশের বৃষ্টির পরিবেশ সুজনা সবলা পরিবেশ কেমন পর্যন্ত অক্ষুন্ন রাখেন এদেশের নেতা নেত্রী জনগণ জনগোষ্ঠী সবাইকে খাঁটি মুসলিম হওয়ার তৌফিক দান করেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والحسان وإيتائز القربة وينهى عن الفحشاء والمنكر والبغي يأذكم لعلكم تذكرون وذكر الله يذكركم ودعوه يستجيب لكم ولا الله أكبر والله يعلم ما تصنعون